চার পর্বের দার্সের এটি তৃতীয় পর্ব এই পর্বে থাকছে সুনার আলোকে খিলাফত যুগ খিলাফতকে আনতে মুজাহিদদের কুরবানি দাউলার পক্ষ থেকে ঘোষিত কি প্রকৃত খিলাফত আর একে বায় দেওয়া কি আমাদের উপর বাজিব शे शंपर के बिश्तरी जालो चोना एक जाला है छे बाय अद वाजिब ना हो और कारश्व मुद्धे तिंटी करोने जालो चोना Assalamu alaikum warahmatullahi wabarakatuh Allahumma laaka alhamdu kullu wa laaka al-shukru kullu wa ilayka yurja'u al-amru kullu ala niyatuhu wa siddru faahlu nangtant tuhahmad wa ahlu nangtant tu sndhad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 এটা কি খেলাফত আলামিনুবুয়া কি খিলাফত আলামিনুবুয়া নয় এই খেলাফতের হাতে আমাদের উপর কি যদি কেউ না দেয় সে গুণাগার হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে এবং অনেক ভাই এই প্রশ্নগুলো করে থাকেন তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে যদি তৌফিক দেন আজকে ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জানা দরকার খেলাফা যুগ সম্পর্কে যদি আমরা জানি যে খিলাফা কিভাবে হবে এটার দিকে তাকায় ফুল্লাহ সাল আলী ও বলেছেন তাকুন আল্লাহন তাকুনা ثم ثم ثم ثم شاء الله الله الله الله يرفعها يرفعها على رسول عليه فيكم তোমাদের মধ্যে নুবুয় যতদিন থাকার আল্লাহ তালা চান ততদিন থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তা তুলে নিবেন সুম্বা তাকুনর আসবে অতঃর যতদিন খিলাফত আল্লাহাজি নুবু আল্লাহ তালা চান থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন সুম্বা তাকুন মূলকান অতপর আসবে অন্যায় শাসন আল্লাহ অতঃপর যতদিন আল্লাহ চান এই অন্যায় শাসন থাকবে অতপর যখন আল্লাহ চান তা উঠে অতপর আসবে প্রতাপশালী জালিমের শাসন কোনদাস অতপর আল্লাহ তালা এই শাসন যতদিন চান ততদিন তা থাকবে অতঃপর আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন শাসন অতঃপর আবার ফিরে আসবে নুবুয়ের আদলে খিলাফত হাদিসটি পোস্ত আহমদে হাদিস আঠারো হাজার চারশো তিরিশ সনদ সাহি রসুল্লাহ সাল্লাম থেকে অপোরেকতি হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু হাদাল আমর নুবুওয়াতুন রাহমাতুন সুম্মা ইয়াকুনু খিলাফাতুন রাহমাতুন সুম্মা ইয়াকুনু মুলকান রাহমাতা সুম্মা তাকাদামুন আলাইহি তাকাদুল হুমুর ফা আলাইকুম বিল জিহাদ ফা ইননা আফসাল জিহাদিকুম আর রিবাত ওয়া ইননা আফসাল রিবাতিকুম রাসুল্লাহ সাল আলী সালামী হাদিসের মধ্যে বলেছেন যে এই দিনের প্রথম ভাগটা থাকবে অতঃপর আসবে রাজত্ব রহমত এই রাজত্ব রহমতের পর কি আসবে অতঃ পর এই শাসন ব্যবস্থার উপর জনগণ এইভাবে ঝাঁপিয়ে পড়বে গাধার ফেল যেভাবে ঝাঁপিয়ে পড়ে গাধার পাললে নাই তারা এই ক্ষমতার উপর কি করবে কাড়ি করবে ঝাপিয়ে পড়বে ফালেই কুম্বিল জিহাদ যখন এই অবস্থা হবে তখন তোমাদের উপর আবশ্যক হলো কি করা জিহাদ করা জিহাদিব আর নিশ্চয় তোমাদের সর্ব উত্তম জিহাদ হলো আর রিবাত ইসলামী সীমান্ত গুলোকে কি করা রক্ষা করা আর গুলোকে সর্বোত্তম রিবাত হচ্ছে আসতালানের রিবাত আস্তালান এটা ফিলিস্তিনের গাজার পার্শ্ববর্তী একটা স্থানের নাম এটা হাদিসটা সহি সহিসটা আসে আহ তিন शेषारोजरतम हिजड़ी रबिउल रवि मासे जो रसुल्लाह सलाहअ सल्लम अभा रसुल्लाह सल्लाम पृथ्वी थे चले गए এরপর আসছে কি খেলাফত আলমাজিনুবুয়া খেলাফত আলমাজিনুবুয়া কতদিন থাকবে বলেছেন আমার উম্মতের মধ্যে নুবুয় থাকবে খিলাফত থাকবে ত্রিশ বছর অতঃ আসবে রাজত্ব হমদ রাহিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর একুশ হাজার নয়শো আটাশ সনদ হাসান এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে খেলাফত আলা মিনহাজি নবুয়ার সময়ে কাল কতদিন ছিল 30 বছর দেখা যায় কত বছর সুতরাং বুঝা যায় হাসান রাজি আনহুর খেলাফত কাল পর্যন্ত কি ছিলাম হাজির নবুয়া ছিল কারণ হাসান রাজি আনহু যে ছয় মাস দায়িত্বে ছিলেন تاربريكي هيغيسر تريجبتور بننغو هيغيسر رسول الله صلى الله عليه وسلم وفاتر فاتر إمام ابن أبي العز الحنفي رحمه الله وليهن وكانت خلافة أبي بكر السددق سنتين وثلاثة أشهود وخلافة عمر عشر سنين ونصفا وخلافة عثمان إثنتين عشر سنة وخلافة علي أربعة سنين وتسعة أشهر وخلافة الحسن ستة أشهرين ইমাম ইবনু আবিলাফি রহমুর খেলাফত ছিল দু বছর তিন মাসে খেলাফত ছিল বারো বছর আলী রাজিয়াল আনহুর খেলাফত ছিল চার বছর নয় মাস হাসান রাজু আনহুর খেলাফত ছিল ৬ মাস দেখা যায় সর্বমোট হয় কতদিন তিরিশ বছর কারণ হাসান রাজি আল্লাহ আনহু একচল্লিশ তম হিজড়ির মাসে রহাত হয়েছিল এগারোতম হিজড়ির রবিআল মাসে এবং হাসান রবিআ আনহুর খেলাফত শাসনকাল শেষ হয়েছে একচল্লিশ হিজড়ির রবিউল আউ্বাল মাসে সুতরাং এ থেকে বুঝা যায় যে খেলা খেলাফত হাসানহু যখন মহাবিয়া রাদু এর সাথে কি করেন সমঝোতা করেন সুতরাং বুঝতে পারছি আমরা হাসান নদী শাসনকাল পর্যন্ত ছিল কি খিলফত আলাম নুয়াল রাখি তার কিতাব বেদায়েন্সমা হাসনী তিনি বলতেছেন যে हसान नदी आन शासनकाल खिलाफतल गोल साफीस वर्णित रसुल्लूलम बोले पर खिलाफत मे कत बचर त्रिस बचर अतपर आसव्व और एक त्रिस बचर पूर्ण है हसान नदीअल्लाहू তারপর আসেন সেটা হল রাজত্ব রাহমত যেটা হাদিসের মধ্যে আসছে খেলাফত আল্লাহ মিনহাজিন নুবুয়ার পরে আসবে কি মুলকান ও রাহমেতান অর্থাৎ রহমত আসবে সুতরাং মহাবিয়ার মহাবিয়ার কালের ব্যাপারে বলতেছেনমত পোষণ করেছেন মহাবিয়ার এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম তিনি ছিলেন কি প্রথম রাজা বাদশাহ কানা মুলকুহু মুলকান তার রাজত্বটা ছিল রাজত্ব কামা জাহিল হাদিস যেমনটি হাদিসের মধ্যে এসেছে এমনি ভাবে ইমাম ইবনু আবিল শাসক হলিয়া রাহু তিনি সর্বোত্তম কিছা লাকিনা সর ইমাম হাক্কান অতপর তিনি কি হয়েছেন হক ইমাম এবং সত্য ইমাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন দুই পৃষ্ঠ নম্বর তিনশত দুই তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম ছিল কি খেলাফত প্রত নুবুয় তারপর খেলাফত আলামিনাজি নবুয় তারপর রাজত্ব রাহমত এরপর যদি আমরা অন্যায় শাসন বা মুলকান আদন বা মুলকুন আদুদুন বরং হাদিসের পরিভাষা যদি বলা হয় সেটা মূলকে আপনা তাদের শাসনকালে অনেক অন্যায় কি ছিল অনেক জুলুম বিস্তৃত ছিল যদিও তথাপিও म अन्न शासन मूल के आज अवस्था वर्णना कर प्रतशाली जालिमर शासन যদি আমরা প্রতাপশালী জালিমের শাসনটা বলি তাহলে আমরা যে অবস্থার মধ্যে আসছি বর্তমান আছি সেটা হলো কি মুলকে জবরিয়া এক রেওয়ের মধ্যে আসছে অর্থমা আসবে কাদের তাহুদ যদি একটা দুর্বল কিন্তু কি হবে ইয়াটা সেটা হচ্ছে কাদের শাসন তাহলে অবস্থা বর্তমান যেটা আমরা আসি কারণ এখানে আল্লাহর বিধান দ্বারা কি করা হচ্ছে না রাষ্ট্রগুলো পরিচালনা করা হচ্ছে না মুসলমানদেরকে পরিচালনা করা হচ্ছে কাফের মুক্তি খ্রিস্টান অতপর আসবে নবুয়ের আদুল এ খেলাফত যাই হোক খেলাফতমানিয়া বা অসমানী শাসন ব্যবস্থার পতনের পর থেকে আমরা ছিলাম মুল্কে জাবরিয়ার মধ্যে হয়েছিলাম দখলে হয়তো কাফেরদের দখলে অথবা কাফের শাসন দ্বারা কাফেরদের কি দখলে রয়েছে এই একটা কঠিন মার হালা তাহলে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে জিহাদ উদিত হওয়ার পর থেকে আলহামদুল্ল উন্মুত আবার নতুন ভাবে কি শুরু করেছে এবং জায়গায় জায়গায় ইসলামী সেনাবাহিনী আবার তৈরি হচ্ছিল এবং বিশ্বের দেখা যায় অনেক ভূখণ্ডে শাসন পতন ঘটানোর জন্য মুজাহিদরা কি করতেছেন জিহাদ করতেছিলেন এবং আশা করা যে সামনে আসবে কিবুয়া এই অবস্থায় চলতেছিল অতঃপর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 কি ছিল ছড়িয়েছিল এবং আশা করা যাচ্ছিল যে ইনশাল্লাহ মুসলিম ভূখণ্ড গুলো মুক্ত করে চোদ্দশো পঁয়ত্রিশ সিজির প্রথম রমজান দু খ্রিস্টাব্দের উনত্রিশে জুন ইরাকের মুজাহিদিনরা ইরাক এবং নিয়ে তারা খেলাফত ঘোষণা করলেন তাদের মুখপাত্র আবু মোহাম্মদ আদনানির এই ঘোষণা হল তিনি বললেন ويصلها জুন্ডু তিনি বললেন আমি মুসলিমদেরকে সতর্ক করে দিচ্ছি করা এবং তার হাতে দেয়া তবে তুলুত জমিল জামাতিমাত এবং সকল তনজিম সকল জমাত দল সকল এমারার বৈধতা বাতিল হয়ে গেছে যেখানেই খার কর্তিত্ব এবং পৌঁছবে সেখানে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 म प्रतिश्रुत शेखलाफत आलमी नबुआव शासन परलमी नबुआव फिर आसार कथा छोर उत्तर अल्लाह भरसा रेखे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 শাহাবাজু খোলাফায় রাশেদার যুগে মত কয়টি ছিল তিনটি এক নম্বর মত ছিল পুরো উন্মত একমত পোষণ করতে হবে দুই নম্বর মত ছিল সকল আহলুল হালিআক তিন নম্বর জুমহুর আহলুল হাল্লি আকদির ঐক্যমত্যক আবশ্যক এবং আমরা এটা উল্লেখ করেছিলাম এটাই হচ্ছে এটাই হলো কি রাজেহ গ্রহণযোগ্য মত যে জুমহুর আহুল হালদিউল্লা আকদির खलिफा निर्वाचन देखिए তিনি তো ইস্তেখলাফের পদ্ধতিও হলেন না সুরার পদ্ধতিও হলেনা বাকি থাকলো একটির বৈধ পদ্ধতি খিলাপতির নবুয়ার হচ্ছে তাকে কে করলেন নির্বাচন কে করলেন আহলুল হালদিউল আক্তিরা কি তাকে নির্বাচন করেছেন क्ति जर के दाय नियोजित कर आबू बकर बागदीजे आगे तर की करे छेन? नुण। আমির একটা গ্রুপ দল অনেক দলের মধ্যে ব্যক্তি যারা অপরিচিত উম্মত তাদেরকে কি করে না চিনা এখন পর্যন্ত এটাও স্পষ্ট না কোনদিরা কি করল আবু বকরাল বাগদিদিকে খলিফা নির্বাচন করেছেন তাদের নাম জানা নেই তাদের পরিচয় জানা নেই তারা কারা উম্মতের ক্ষেত্রে তাদের কোরবানিটা কি কেউ চেনে না অপরিচিত কিছু ব্যক্তি আবু বকরাদিকে খলিফা নির্বাচন করেছেন এবং তারা এমন কিছু ব্যক্তি পুরো উম্মতের নেতৃত্ব দিবে কিভাবে ইরাক ও সামের মুজাহিদিন যারা আসেন ওলামা যারা আছেন তারাও তাদেরকে কি করেন না চেনে না এমন আহলুল হাল্লে তাদেরকে যে খলিফা আহলুল হাল্লে আগদি কারা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 বায়াত দিছেন নিজ পর্যায়ের কিছু আলেম কিন্তু খলিফা নির্বাচনের ক্ষেত্রে একজন ওখানে মানে খলিফা নির্বাচনে আসেনি নি অন্য কোন জামাত ইরাক এবং সিরিয়ায় যে অন্যান্য মুজাহিদিন গ্রুপরা রয়েছে তারাও তো কি করেননি আসেনি নিজেদের গ্রুপ হ্যাঁ আহলুর সাউকা উম্মতের কারা যদি আহলু শাউকা আমরা বলি তার এই লিস্টে আসতে পারে শেখ হাফিজ্লাহ মুল্লা আহিমহল্লাহ বাহাম্মদ ও যারা তখন ছিলেন আবু জুবাই রাহিমহল্লা এরকম টি পি পাকিস্তানের প্রধান আল প্রধান ইয়ামান আল সোমালিয়ার লিবিয়ার মুজাহিদিনরা উম্মতের মধ্যে যাদের মধ্যে আহলুল হালিগুলো কি বিদ্যমান এবং যদি বলা হয় শেখ আবু মোহাম্মদ মকদিসি শেখ আলাওয়াদ শেখ আবু কতাদিস্তিনি শেখ আবদুল্লাহ মোহাইসিনী उका हिसाब जर, से ने तो निजे की निर्वाचन कर ल কারণ তার গ্রুপের প্রধান তিনি অর্থাৎ আহলু সৌকা কে তিনি তিনি নিজেই খলিফা হলেন অন্য আহকা কে বিষয়টা হয়েছে একজন নিজেকে কি করেছে অন্য কারণে নিজের অনুসারীরা তাকে কি বানিয়েছেন খলিফা বানিয়েছেন সুতরাং এটা কোনোভাবেই কি হতে পারে না খেলাফত হতে পারে না কারণ একজন আহলুল হালি ও আকদির তিনটা মত চতুর্থ একটা মত আছে কি शीम अजहबा मत राजेनाकदिर मध्य सम्भव तरफ ना एकत्रित हवा सम्भव अवस्था टाइप बुझे मैं खिलाफ उद्देश्य होहलुल हल्दी वाल एकत्रित हवा ना हवाने मूल उद्देश्य छात्रा এর মূল উদ্দেশ্য হলো আহলুল হালদি ও ল সম্মতি মূল উদ্দেশ্যটা কি আহদির সম্মতি তাদের খেলাফত কে তো আহলুল হাল্লি ও লত্তার কারণে কি করতে নাই। আশেপাশে তারা ওখানে যেতে পারেননি সকলে অসম্মতি জানিয়েছে এবং তাদের খেলাফতটা কি মুসলিমদের সাথে মাস করে হয়েছে নাকি তাদের গ্রুপের খেলাফত এটা খেলাফাতুল উম্মা হয় না খেলাফাতুল দাউলা হতে পারে খেলাফাতুল এরাক হতে পারে কিন্তু খেলাফতুল উম্মা না আর সুতরাং বুঝতে পারলাম যেহেতু আমরা বুঝতে পেরেছি তিনি বলতেছেন ইন্নি ইনসা আল্লাহ আমরা পূর্বে আলোচনা করেছি যে আব্দুর রহমান বিন আউফ রাহু আনহু हु एन व्यक्ति बन अपनी मृत्यु बरण कर प्रदान करमर अदुन रेगे गिल्ल इंशाला इनशाला निश्चय सन्दा बल्ले की এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে খুব বলতেছিলেন মসজিদ অতপর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 যে কেউ দায়িত্বশীল বনে যাবে মুসলিমদের সাথে মাসওয়ারা করা ব্যতীত রিবু অনুকাহ তোমরা তার গরদানকে কি করে দাও দিখন্ডিত করে দাও তব কাতু ই খন্ড নম্বর তিন মুসলিমদের সাথে মাসওয়ার করা ইলান তোমাদের কাজ শুধু এটাই যে তোমরা তাকে কি করে ফেলবে হত্যা করে ফেলবে তারে মেদিনা খন্ড নম্বর তিন পৃষ্ঠের নাম্বার নয় শতষট্টি এই জন্যই অমর রাধেলাহ আনহু মৃত্যুর পূর্বে তারপর কে খলিফা হবে ছয় একটা কি নির্বাচন করে গেছিলেন সুরা নির্বাচন করে গেছিলেন যার মাধ্যমে খলিফা কি নির্ধারণ হবে রহমান এই ছয়জনের পরামর্শক্রমে আব্দুর রহমান দেওয়ার কি করা হয় ছয় জনের মধ্যে মাসারা সাহায্যের পর যে আব্দুল আব্দুর রহমান বিন আউফুল্লাহনু কে খলিফা হবেন সেটা কে নির্ধারণ করবেন তিনি ইবনে বর্ণনা ومن واف المدينة من কি আমরা একটু লক্ষ্য করি আব্দুর রহমান بن عوف দায়িত্ব কয়জনকে দেয়া দেওয়া হয়েছে ছয়জন কে ছয়জন যাকে নির্ধারণ করবে তাকে তিনি তার রাত্রগুলো ওই রাত্রগুলো কি করতেছিলেন রাত্রে রাত্রে ঘুরতেছিলেন এবং রাসুল উল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে কি করতেছিলেন সাক্ষাৎ করতেছিলেন এবং মদিনার মধ্যে যারা অন্যান্য রয়েছেন উমারাউল আজনাথ কারা বাহিনীর যারা কি রয়েছেন কমান্ডার রয়েছেন প্রধান রয়েছেন আশ্রা নাস এবং সম্মান্ত ব্যক্তি ঈশা বিরুহম তাদের সাথে কি করতেছেন ইল্লা একজন ব্যক্তিকেও বাদ দেয় নাই ওসমান রাজনের ব্যাপারে তার সাথে আলোচনা তাকে আদেশ দেওয়ার ব্যাপারে যে তোমরা কাকে বায়াত দিও ওসমান রাজি হনু কি করো বেয়াত দিও তারিখ তবাহের মধ্যে কে বর্ণা করতেছেন ইমাম তবা রাখি মল্ল অতপর যেদিন অনুষ্ঠিত হবে সকলকে একত্রিত করে মেম্বারের মধ্যে উঠে আব্দুর রহমান তিনি বলতেছেন ও হে মানুষ সকল আমি এবং প্রকাশ্যে তোমাদের ইমাম খলিফা কি হবে সে ব্যাপারে আমি এই দুইজন অর্থাৎ আলী এবং আসমান রিয়াহ ব্যতীত অন্য কারো ব্যাপারে তোমাদের মত প্রকাশ করতে দেখি তাহলে আব্দুর রহমান বিন আউফ রাহমান পদ্ধতিতে খলিফা করেছে সমান রাহন পর ওসমান রদি আল্লাহনুর খেলাফত যেভাবে অনুষ্ঠিত হয় عبد কি করতেছিলেন মুসলিমদের সাথে মাস করতেছিলেন কার ব্যাপারে আলী এবং রহসমান রাহু আনহুমার ব্যাপারে এবং সকল মুসলিমদের রায়কে যারা প্রভাবশালী রয়েছেন যারা নেতৃত্বিজ্ঞাস করতেছেন জামিয়া একসাথে আস্তা আতা আল্লাহ আল্লাহ মাতনা দুজন দুজন করে ফুরাদা এক এক করে মুজতামিয়া সকলে একসাথে সিরর এমন কি হাতিল্লাহিনা পর্দার আল্লাহ মহিলাদেরকে তিনি কি করেছেন জিজ্ঞাসা করেছেন হোক তার পূর্বের খলিফা কি করেছিলেন আদেশ দিয়ে গিয়েছিলেন মুসলিমদের সাথে মাসা করে কি করবানা খলিফা নির্বাচন করবানা কেউ যদি নির্বাচিত হয় তার গরদান কি করে দাও দাও হাইহাত হাই হাত কোথায় নুবুয়ের আদলে খালাফত আর কোথায় যেখানে তার দলের বাইরে একজন এবং উম্মতের প্রতিনিধি উম্মতের কেউ চিনে উম্মতের প্রতিনিধি উম্মতের কেউ তাদেরকে কি করে না চিনেন না এবং যারা কার অধীনস্থ ছিল আগে থেকে খলিফার নিজেরে কি ছিল অধীনস্থ ছিল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 নয় এবং বৈধ যে তিনটি পদ্ধতি আছে এই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে কি হয়নি খিলাফতার পক্ষ থেকে খেলাফত খেলাফত নয় খিলাফত আলমিন বৈধ খেলাফত নয় এর পক্ষে দ্বিতীয় দলিল যদি আমরা উল্লেখ করতে চাই দ্বিতীয় দলিল না দ্বিতীয় একটা কারণ যদি উল্লেখ করতে চাই যদি আমরা নেই যে ওনাকে যারা খলিফা নির্বাচন করেছেন তাদের মধ্যে কে রয়েছিল আহলুল হাল্লি আকদি রয়েছে এক দুইজন হয়তো কি রয়েছে আহলুল হাল্লি আকদি রয়েছে জানা নেই যদি ধরে নিলাম যে खलिफाचन करा खलिफाचन कर বা তাদের এই খেলাফত বৈধ খেলাফত হলে বলে বিবেচিত হবে না শেখুল ইসলামের ব্যাপারে বলতেছেন যদি ধরে নেওয়া হয় ইমামান বিদায়িকা প্রথমের পাঁচশো এক ধরে হয় যদি অমর এবং তার সাথে একদল সাহাবি আবু কর্লাহুকে কি করলেন ইমামিকা এর ফলেও আবু বকরু খলিফা হতে পারবেন না আবু বকর রাহু আনহু কে তাকে যদি অমর সহ একদল সাহাবি কি করেন বায়াত দেন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 যে সাভিটা হলেন কি ক্ষমতা কয়েকজনের নির্ধারণের মধ্য বরং মানুষরা তাকে বায়াত দেওয়ার মাধ্যমে তিনি কি হয়েছেন খলিফা নির্ধারিত হয়েছিলেন মানে শুধুমাত্র উসমান বিন আফান সকল মুসলিম হুকে কি করেছেন বায়া দিয়েছেন ওলাম তার বায়াত থেকে একজনও পিছিয়ে হটেননি যে যারা যারা খলিফা হয়েছেন তার মধ্য থেকে সবচেয়ে আহ অধিকতর উম বায়াত হয়েছে কার বায়াত অসমান কান্দ বি ইজমা আহিম তার ব্যয়াটা হয়েছে সকলের ইজমা অনুসারে যখন তার বায়াত দিয়েছে শক্তিধর এবং ক্ষমতাধররা তখনই তিনি কি হয়েছেন খলিফা হয়েছেন ও ইউকুদ্দ যদি ধরা হয় রহমান ওই সমস্ত যারা আহলুল হালিউল তারা বায়াত দিলেন না তাহলে না খলিফা না। তাহলে শেখুল ইসলাম ইবনে তল্লা স্পষ্ট ভাবে বর্ণনা করতেছেন যে কতক আহলুল হালিওয়াল আকদিব বায়াত দেওয়ার কারণে বায়াত দেওয়ার ফলে আবু বকর রাজি আল্লাহানহু পর্যন্ত কি হবে না খলিফা হতে পারবেন না রসমান রাজি আল্লাহ পর্যন্ত কি পারবে না খলিফা হতে পারবেন না যতক্ষণ না জমুর কি করে বায়াত প্রদান করে যদি আবু বকর রাজি আল্লাহ রসমান রাজি আল্লাহুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাহলে আবু বাগদাদি সহ অন্য খলিফা দাবি করতেছেন আর একাধিক খলিফা ইতিপূর্বেও দাবি করেছে খেলাপথের শেখ আবু ইসা সহ অন্যান্যরা তাদের অবস্থাটা কি হল ইমাম তিনি বলেন যদি অমর রাহু আনহুক রাহুকে বায়াত না দিত বায়াত না দিতিফিনা অন্য সকল যারা আছেন তারা কি করতো তার বিরোধী হতো অথবা একবারে দুভাবে সমান সমান কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে না খেলাফত হতে পারতেন না তাহলে বুঝা যায় যে ইমাম গজালি রহিমল বলতেছেন কি দিতে হবে তিনি আরো বলেন ইমাম গজালুর রহমল ও মেদারু জমিয়া ইদা কালা সৌকা উকা তো আর ক্ষমতা কখনই কি হবে না নির্ধারিত হবে না ইয়া ফাকাতিল্লি জামান প্রত্যেক জমানার গ্রহণযোগ্য অধিকাংশ ব্যক্তি যদি কি করে একমত পোষণ না করে নির্বাচন হয়ে যাবে হ্যাঁ তিনি এটা বলছেন কিন্তু শর্ত হলো কেউ কি না যাওয়া কিন্তু বাকি যারা হাল্লিউ হাল্লি দি আছে তারা কি করা যাবে না ডিম করা যাবে না প্রথম কয়েকজন দিল পরে সকলে কি করলো রক্ষমত পোষণ করলো কিন্তু জমুর যদি কি করে মহাল আপাতকারে তাহলে খলিফা হতে পারবে না সুতরাং আমরা বুঝলাম যদি আবু বকরি আল্লাহ আনহু ওসমান না দেয়ার কারণে পারেন তাহলে অন্য কারো ব্যাপারে তো এই প্রশ্ন আসে না যে তারা কি হবে সুতরাং আবু বকরি খলিফা নাগদাদি খলিফা না হওয়ার তৃতীয় কারণ খলিফার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে वा हो प्राप्त যদি কোনো ব্যক্তি নিজেই নিজেকে খলিফার স্থানে আধিষ্ঠিত করে এমত অবস্থায় যে ফাসেক তাহলে মানুষদের উপর আবশ্যক হবে না তার আনুগত্য করা এবং তার করা তার অনুসরণ করা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 প্রমাণ করব যে বাগদাদির কেন আদালত ঠিক নেই তাদের অপরাধগুলো কি কি আদালত ঠিক নেই কি প্রমাণিত। সুতরাং যেহেতু বাগদাদের আদালত ঠিক নেই নষ্ট হয়ে গেছে সুতরাং খলিফা হওয়ার যোগ্যতা সে তিনি কি করেছেন হারিয়ে ফেলেছেন সুতরাং তিনি কি নন খলিফা নন আজকে আমরা আবু বকরুল বাগদাদি খলিফা না হওয়ার কারণ উল্লেখ করলাম ইনশাল্লাহ আমরা সামনের মজলিশ করব এবং চতুর্থ শেষ পর্ব থাকছে বায়াতিব না হওয়ার কারণ সমূহের শেষ দুটি কারণের আলোচনা এবং বাগদাদি কোরাইশি আব্দুল জুবাই খিলাফত বি খিলাফাত প্রতিষ্ঠার সময় ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের আলোচনা আমাদের সাথে থাকবে ইচ্ছা